এখন এদিকে তো গেল রাত্রিবেলা পুরো রাত্রি জাগরণ হলো রাত্রিতে উদ্ধব উদ্ধলেন না বিশ্রাম নেই নন্দবাবা যশোদামা এদের তো বিশ্রাম নেই চলে গেছে বিশ্রাম আর এখানে এখন সকালবেলা হতে একটা ব্রোজের মধ্যে একটা পুরো আলোড়ন সৃষ্টি হল কারণ ব্রোজেতে হল কি সেই একটা কথা যদি কারোর কানে যায় পুরো ব্রোজের মধ্যে মুহূর্তের মধ্যে চলে যাবে बोझेर क्या ग्रामे लोकर कालम्ब बा আর তারপর যখন উধ সকাল কোথায় কি সব দেখছে দেখবার সঙ্গে সঙ্গে দূর থেকে গোপিকা দেখি কৃষ্ণ চলে মনে হচ্ছে বলছেন তো আমি বলছেন ক্ষো কৃষ্ণাচরম ভজস প্রলম্বাহুকোচন পিটা পুষ্কর লসৎ মুখারিমিষ্টকুন্ডল সুবিস কো শন কুত্যুতভূষণে স্মরীব্রোৎসলো প্রশ্রয়েবনত সুসৎ সদ্িড়ে ক্ষণতা দিবি োচনম পিতাম্বর পদ্মালা ঠিক কৃষ্ণ সব কৃষ্ণ কুন্ডন আদি যা কৃষ্ণ করুন সব কি হবে প্রথমে তো ভুল করলেন কিন্তু রাধা রানী বলছেন পুরা নন্দরে আছে বলছে দেখো সখী এসে গেছে কৃষ্ণ বলো না না আমার স্নেহ জাগ্রত হচ্ছে কৃষ্ণ নয় ভালো করে দেখো না সত্যি তার মতো সব সবকিছু ও বুঝতে পারলো কৃষ্ণের কোন বিশেষ উপদেশ নিয়ে সে তার পত্রবাহক হিসেবে এসছে সেখানে সেই কলা বাগানের মধ্যে গিয়ে গোপনে সেখানে কেউ যাবে না উদ্ধককে যত্ন করে বসালো কলা পাতা আসন বাসন দিয়ে সেখানে গিয়ে গোপনে সব কথা আরাম কি ধীরে ধীরে রাগ অনুরাগের ভাষা কি কি বলেছেন কৃষ্ণ গোপীগঞ্জ হৃদয় বেদনার সঙ্গে বলছেন গোপীব মধুপ কিতবন্ধু মা স্পৃশাঙ্গিং সপৎ বিরলিত মালা মালা কুমকুম মসু বলছেন মধুপ বা যে ওখানে কথাবার্তা বলতে বলতে আলোচনা যখন করছেন সেই সময় উদ্ধ করছেন এদের যে তীব্র ভালোবাসা এ ভালোবাসার কোন আমি কোন পার দেখতে পাচ্ছি না তুলনাহীন এরকম গায়িক এরকম কথা বলতে বলতে কৃষ্ণের কথা আমাদের আমাদের চিন্তা মধুকরম দৃষ্টা ধার কৃষ্ণ সঙ্গম প্রিয় প্রস্থাপিতম দূতম কল্প ইত্যাদি অবৃত্ত হঠাৎ উদ্ধবের সঙ্গে এইসব অনুরাগের কথা শুনতে শুনতে প্রশ্ন করতে করতে অভিমান সেই যে মিথ্যে পাদি মিথ্যেবাদী যে আছে মিথ্যেবাদী কৃষ্ণ যে কিতপ বন্ধু আর তার কাছ থেকে তুই এসেছিস আমি জানি তো বন্ধু মধুপ কিত আমার অবস্থা সেই ভ্রমণকে দেখে পুরো জল্প প্রজল্প অনুজল্প প্রতিজল্প অনেক রকম সব ভাগ আছে বিভিন্ন রকম বিকাধারণ আশ্চর্য কথা তারপর বিভিন্ন রকম অনুরাগের কথা বলছেন জানি ওখানে তো নতুন নতুন এর মধ্যে যে কত প্রীতি কত ভালোবাসা আছে এরা চিন্তা আনা যায় সেই তো সেখানে বলছিলেন আজকে সে তো মথুরা হয়ে গেছে ওই এই যে এটা অনুরাগের সম্ভাষণ আস্ততম মথুরানাথ হয়ে গেছে আমাদের ছেলে আমরা কি সেবা জানি আমরা তো গোয়ালিনি আমাদের তো কিছু সেরকম কোনো সৌন্দর্য নাই আমাদের কিছু ভালোবাসাতে না। আমরা কি জানি আমরা বৈধ জানি না আমাদের কিছু কোন জানা আছে কিছু পদ্ধতি শিক্ষা দীক্ষা তোমাকে বেশি করে আজ ভালো আছো ওখানে তো চোখের উৎসবটা কি চোখের উৎসবটা কি বলে কৃষ্ণ দর্শন কৃষ্ণ দর্শন হইয়াছে যার যে কীর্তন সফল করার কৃষ্ণ দর্শন যার चमत्कारिता महाप्रभु पागल हो गृष क्योंकि एक एक जन श्लोक उधार कर रहाशय और तुम्हारे স্বরূপ দামোদর বলছেন কখনো কখনো কর্ন থেকে কখনো বিভিন্ন জায়গা থেকে দেখতেও পাচ্ছেন তিনি নিজে কৃষ্ণ কৃষ্ণকে দেখছেন আর ছুটে যাচ্ছেন আলিঙ্গন করতে তাই এখানে বলছেন যে ধীরে ধীরে সব সমস্ত এইসব কথা বলছেন বলে নানা রকম সে সমস্ত অনুরাগের ভাষা বলছেন আমরা জানি আমরা জানি সে কেরকম হ্যাঁ ওই দেখো কিরকম রামস্বরূপে কি করলো অকারণে সুপোন গাল না কেটে দিল এই তো তার বুদ্ধি আর বালিকে পিছন থেকে মারলো তার সঙ্গে আমরা সম্বন্ধ রাখবো যা আচরণ রাখবো কোন সম্বন্ধ রাখতে চাইনি বালিকে পেছন থেকে মেরে দিল আর একটা রমনী সে কি বা করেছে বলে তোমাকে লুপ্ধারকৃত বিরূপাম স্ত্রী জিত কাময় সুপোন কেটে দিলেন আর বিয়ে হবে না তুমি করবে না ছেড়া তাকে এমন কোনদিন যেমন হয় মানে কাকের অঙ্গ আর তার কথা আর আমাদের কাছে বলতে আসো না আমরা অনেক জানি যা ধরো দরকার দেখে কত কিছু করি কৃষ্ণের কাপড় চোপ পড়ি বাপ ভাবি কি কৃষ্ণ নড়েও না চলো উদ্ধব নড়ছেও না চড়ছে পুরো মাথা ঘুরে গেছে পাগল হয়ে বুঝতে পারছেন কেন আমাকে আজকে কৃষ্ণা দেওয়ার জন্য যখন তত্ত্ব জ্ঞান উপদেশ করছেন রাধারানী গোপীঘা উধ তুই ছেড়ে দে ও সব কথা হ্যাঁ তোমরা অন্তর্য আমি তাকে চিন্তা তোর কথা এমন কোন রাস্তা আছে বলে দেখ কৃষ্ণকে ভুলতে পারবে পারবি বলতে এমন কোন রাস্তা যদি থাকে বল কথা কৃষ্ণকে কোন রাস্তা তাহলে সেটা যদি জানা থাকে বল আর কথা কাজ কৃষ্ণ পরমাত্মা তু সর্বাণ্ড রাখ ও সব রাখ বরঞ্চ একটা রাস্তা বলে দে আমরা যন্ত্রণায় ছটফট করছি কৃষ্ণকে ভুলতে পারে আমরা ভুলবার তুই বলছি কৃষ্ণকে স্মরণের কথা আমরা বলছি কৃষ্ণকে ভোলার কথা তো তো তুই কি বুদ্ধি নিয়ে এসছিস আমরা তুই চাই যে ভুলতে চাই কৃষ্ণ তো বলবার কোনটা দেখবে যখন ঢুকে তো সেই কাঁটা বের। না সোজা কাঁটা যদি বেরোয় ভালো ভালো ব্যাঙ্কা কাঁটা যখন ঢুকবে তখন সেই কাঁটা আর বেরোবে না মুশকিল জন্য কৃষ্ণ হচ্ছে ব্যাঙ্কা ওই যে যার হৃদয়ে ঢুকে যাবে भाष बोल शिशु कुछ अथोधव तारयमय कृष्ण दर्शन गोपी रिदम जे सब खबर कृष्ण दिए सब खबर गई भादा के एक प्रशमन हल तक उद्धव आस्ते आस्ते सब कथा बोलतेम्भ कर लोन जे कृष्ण के कृष्ण तो नहीं आज कृष्ण तो शेखने আর আজকে আমরা যে বেঁচে রয়েছি উদ্ধব খালি কৃষ্ণের কথাটাই আছে কৃষ্ণ তো দূরে চলে গেছে দেখতে পাচ্ছি না তাকে রয়েছে। কথাটাই কথাটাই রয়ে গেছে কৃষ্ণ কথা আর কৃষ্ণ কোনো ভেদ নাই আছে কৃষ্ণ কথা কৃষ্ণ কোনো ভেদ নাই সেই জন্য কৃষ্ণের কথাটা রয়ে গেছে এটি আমাদের সম্পত্তি এটা নিয়ে আমরা জীবন যাপন করছি এইভাবে ধীরে ধীরে অনেক কথা উদ্ধব সেখানে অনেক দিন ছিলেন বোঝানো সোজানোর পর তারপর সেখান থেকে উদ্ধব ধীরে ধীরে কৃষ্ণের সঙ্গে দেখা করবার জন্য ফিরে গেলেন সেখানে যখন বিলাপ শুনেছিলেন। যখন এই বিলাপেন করে একা কাথ ব্রুজনার্থী না মগ্নম উদ্ধার গোবিন্দ গোকুলমিন এই দুঃখের সাগর থেকে এখন তিনি রমানা মথুরাধিস তো মামা আমাদেরকে বাঁচাও গোবিন্দ এই গোকুল তোমার দুঃখেতে সমগ্র গোকুল সমস্ত দুঃখে কোন রাস্তা নেই এইভাবে ধীরে ধীরে যখন উদ্ধব এদের সঙ্গ করে পাগল হয়ে গেলেন বললেন আজ আমি অবাক যাচ্ছি যে জ্ঞান কৃষ্ণ আমাকে এখানে পাঠিয়েছিলেন আমাকে শিক্ষিত করবার জন্য আমি অশিক্ষিত আমি অশিক্ষিত আমাকে শিক্ষিত করবার জন্য কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ভো কৃষ্ণ কহ কৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা আমি অশিক্ষিত আমাকে শিক্ষিত করবার জন্য কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত করবার জন্য পাঠিয়েছিলেন শ্রিয় অঙ্গ উনিতিহ প্রসরি নলিন গন্ধবৃষ্ঠা কুত রসেয়সজদণ্ড গৃহীতকঠা শ্রিয় উদ্গা ব্রজবলীনা বলছেন ভগবানের অঙ্গে সদা একান্ত রথা লক্ষ্মীর প্রতিও যে অনুগ্রহ হয় নাই পদ্মগন্ধা পদ্মা দীপ্তিমী স্বর্গ লোকবাসী অপসরগণের প্রতি ভোজদন্ড এরকম গলা ধরে যাদেরকে প্রীতি রান করেছিলেন রাসোৎসবে ভোজদন্ড দ্বারা আলিম্বিত কণ্ঠ লব্ধমন রথা ভুজ সুন্দরীগণের কথা কি বলবো उधवजी कृष्ण केंदे छे उद्धव जी उद्धव निये नितंतर ते प्रसाद শোষি নলীন গন্ধা কুত রে অসুজন্দৃহীতকঠলি যৌদ্গাভবলীন আসমহ বৃন্দনে কিষীনাজ সজ্জন মজ পথঞ্চ হে ভেয়ূর্মুকুন্দ পদবী শ্রুতিভ আশা মহ চরণুযুষা হৃন্দাব কিমপি গিল্মলতা আজ উদ্ধনা কি করে থাকে উদ্ধব আর সেই ব্রজবাসী গণের সঙ্গ করেছে ব্রজবাসী অভিজ্ঞ আজ উদ্ধ আশা আকাঙ্ক্ষা নাই সমস্ত মাটিতে মিলিয়ে গেছে আজকাল বলছেন आसा महचरण रेणु महसू गोपीका चरण रेणु जो इज्जत गोपीका गण चरण रेणु से सम्मान ब्रह्मा पे ना शे आज उद्धव बोल आशा महचरण रेणु रेणु बह অনেক রেণু নয় একটা রে একটা রেণু যদি আমি গোপী পাই বৃন্দাবনে কি আর তার জন্য যদি আমাকে তপস্যা করতে হয় বৃন্দাবনে যদি লতা ঔষধি রূপে রাস্তার ধারে ধারে কোন একটা ছোট ক্ষুদ্র লতা বৃক্ষ হয়ে তা ভালো কেন গোপিকাগণ্ডা যাবে গেলে তো ধুলো উঠবে তা একটা দুলো তো আমি পাবোই ব্রহ্ম বন্দে নন্দ্রজস পাদরে হরিকতদীতামিভন বন্দে নন্দ্রজস পাদরে চরণ চরণুকা আমি সব সময় বন্দনা করছি পাভিক্ষ কোন সময় এমন যেন না যায় সময় যে সময় আমি সেই পদরেকে বন্দনা করা ভুলে গেছি समन के पवित्र करते तीस शुरू कर लरिक बोला सेवाई गणेश उद्धव जी अति कष्ट करके धीरे धीरे चले ग्रोजे संबाद समस्त किलो समस्त संबाद कृष्ण का बोलें कान्ना उद्धवे कल्पना कर সক্ষ সঙ্গে বসে সমস্ত প্রীতি সব দিয়েছি কুবজাকে কুবজা আর ছিল না কুবজা যে অনুলেপন দান করেছিল সাধারণ সামঞ্জস্য ইত্যাদি সে প্রেমের ভাগ আছে রতি उधवंग उबजार गलतारूबजा तो देखे पागल जाके आशा करत्न करलू डेस्ट भगवान पूर्ण कर लें उद्धव अपेक्षा करल कब्जार वासना पूर्ण कर लगे विहार करल संगे तरह मनोरथ पूर्ण कर ल জার জার কাছে যাওয়ার কথা ছিল এমন কি সেখানকার এবার পাঠানো হলো তোমার একে সেখানে ওই যে তোমার ওই যে তোমার পঞ্চ পাণ্ডব আদি তাদের সেখানকার সমস্ত খবর আদি নেওয়ার জন্য এখন সরণাগত আমার ভাত বইচের তারা কেমন আছেন পিতা মাতা ভাতের ভগ্নী এইভাবে কুন্তি ভাতা অক্রুকে অক্রুকে পাঠালেন অক্রুকে পাঠালেন পঞ্চপাণ্ডব আদি ধৃতরাষ্ট্র দুর্যোধনের কি ধান্দাটা কি বিভিন্ন রকম সেই গোপন কথাগুলো জানবার জন্য অক্রুকে পাঠালেন সেখান থেকে সমস্ত খবরাখবর নিয়ে এলেন সমস্ত কিছু বেশ থেকে বেশ কিছুদিন সেখানে থেকে সেখানকার খবরাখবর নিয়ে এলেন আমি আগে বলেছিলাম কংস যখন বধ হলো কংসের দুই তারা হচ্ছে তখন সেখানে প্রতিজ্ঞা করে আমি দেখবো ঠিক আছে দাঁড়াচ্ছি এইভাবে অস্তিত প্রাপ্তি গিয়ে সেখানে যখন কান্নাকাটি করলো তখন সে চিন্তা করবো আমি রাখি ঘিরে ধরে যেটাকে লৌহবন বলা হয় যমুনার উপারে লৌহবন বলা হয় লৌহ জঙ্গ হাসু ছেল লৌহঙ্গ ঋষি বলা হয় লৌহাঙ্গ ঋষি মাটির তলায় ওখানে ভজন করতো সেইটাই সেই যে বিস্তীর্ণ ফিল্টার ময়দা সেটা লৌভবন সেই লৌহবনের কাছাকাছি ওখান থেকে সব চলে আসত সৈন্য এবং মথুরা কে আক্রমণ করতো কৃষ্ণ বলরাম দুজন এখানে মথুরা যারা রয়েছেন কৃষ্ণ বলরামকে বড় ভাইকে শিখে ধরা জড়াশোনা না কি বলিস তুই না সৈন্য নিয়ে আসবে আমরা এক জায়গায় বসে থাকবো এক ব্যাপারে মারবো ও আবার যাবে আবার সৈন্য নিয়ে আসবে এক জায়গায় বসে বসে সবাই সৈন্য আটাবো ভাইয়ের বুদ্ধি আছে তো ঠিক আছে যা মারবে না একবার করে সেই অত অক্ষয় হ্যাঁ বলে পৃথিবীর আবার নতুন উদ্যম করে এরকম এক দুই তিন চার আঠেরো বার এলো আঠের বার এল বার আছে আর ও কিলো মেরে চেপটা করা তার যে মরে যা তার গয়নাঘাটি সত্য ভর্তি সব নিয়ে কৃষ্ণ তখন কৃষ্ণ চিন্তা করল এক কাজ করি ও এবারে এতে একটা লীলা করলেন বললেন কি করলেন বলে ওখান থেকে সমস্ত মথুরাবাসীকে সেই দারোকাতে সমুদ্রের মাঝখানে একটা পুরি নির্মাণ করে ওরা বুঝতেই পারলো না ওখানে মথুরাপুরে নির্মাণ জলের মধ্যে এখানে সেই এখানে ওর মধ্যে তৈরি সমস্ত মথুরাবাসীকে পাঠিয়ে দিলেন এদের কৃষ্ণ বলো না কি করছেন দৌড়াচ্ছেন কৃষ্ণ কথা বলছেন এই দাঁড়া পালাচ্ছিস কেন উত্তাদি সবস্থ কথা এইবার এইভাবে দৌড়াতে দৌড়াতে কি করলেন সেখানে গিয়ে একটা পাহাড়ের মধ্যে গেলেন যেখানে কে ছিল যেখানে মুচুকুন্দ মুখানে মুচুকুন্দ বললো যে দেবতাদেরকে আমি খুব বিশ্রাম করতে চাই আমার অনেকটু হয়ে গেছি কেউ আমার বিরক্ত না আর যে আমার ঘুম আমি যদি দেখি বা তো কৃষ্ণ এবার চিন্তা করি যেটি সবচেয়ে ভালো হবে কি দরকার नी की उठे ओखान समस्त किलो एरा खुजते खुजते गलो বলছে ওরা গিয়ে দেখছে একটা প্রীত বসন্ত সব কাজ হয়ে গেল এইভাবে কৃষ্ণ কি করলেন গুহার মধ্যে শুয়ে থাকা সেই তাকে কেন্দ্র করে সব অভিষ্ট পূরণ করলেন মুচুকুন্দ এবার ভগবানের কাছে বিমোহিতা না ভজতি প্রভাবে সুসতি গৃহে শুষি পুরুষ বঞ্চিত মুকুন্দ বললেন स्त्री एवं पुरुष रूप धारण जीवात्मा माय मुग्धदर्शी तनर्थ मुक्त होते भजन करना स्त्री पुरुष के भजन कर पुरुष स्त्री के भजन आस्ते आस्ते दूजने अतलतले चले सबा माय मुग्ध तुम्हारा सूतरा अपना के भोजन करना सुखर आशा दुखर आकर गृहते सुखर आशा दुख এই গৃহতে আসক্ত হয়ে ওরা চিরকাল বঞ্চিত হয়ে যায় আলোচনা করা আমি তোমার তুমি পুংসাম স্ত্রিয়া মিথুনি ভাব মেতম তয়োর তয়োর দয়োর তারা দুজনের মধ্যে যে আকর্ষণ লকিক তৈর মিথো যতক্ষণ গন্ধ থাকবে কামল বাসনে চলে গেছে একটু গন্ধ রয়েছে গন্ধ হলে আসতে হবে চোদ্দ যা ভমত যদা ভাবে जनस्तरहि सत्संगम जनस्त अच्युत बड़ो आश्चर्य बोल भम तो यदा भवि जनस्व तरी अच्युत सत्सम ये चौदह भवन घूमते घूर्ते कि साधु पाए ब्रह्मांडी गुरु कृष्ण प्रसादी सत्संगम जरि जे समय सत्संग তোমার চরণে মতি নিজে নিজে হয় সে হয় না নিজে নিজে হয় না সেই জন্যই তো প্রা বা কাউ কাউচেষ্ট হবে না আর সমাজের লোকগুলো একে অপরকে ঠেড়া ঠেরি করলে হবে না আর সহজিয়া কোন তো আরো বিপদ ওরা তো কৃষ্ণ ভক্তি করছে ওরা কিন্তু ওদের কি অবস্থা অনেক সময় সহজিয়া যাব কে সমানের জন্য যা আসেন আমি কোনো জঘন্যতম জায়গায় আপনাদের কথায় চলে যাবো জগন্যতম জায়গা সেখানে যদি হরিকথার প্রসঙ্গ থাকে হরকথা বলে চলে আসবো মহাত্মা পরিবর্তন করা তো ওই জন্য যেকোনো জায়গায় যাওয়ার জন্য সাধুরা প্রস্তুত থাকে তানালে প্রভুপাল বেমলা বাজার সরস্বতী সহজে ঠেকা পুরো সেখানে মুর্শিদাবাদ সেখানে তিনি গেছে তাকে হরি বলতে দেওয়া পাঁচ মিনিট বড় বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ বলতে না পোপা তিন কোন জল অন্নগ্রহণ করেন তার পোপা গেছেন তারা কৃষ্ণ ভজনের নামে সব রকম কিছু করে রাজা মনেন্দ্র চন্দ্র বলেছেন রাজা মন্দিরচন্দ্র শ্রদ্ধা ছিল একটু কিন্তু রাজা মনেন্দ্রচন্দ্র কি করবেন তিনি ভালো মানুষ ছিলেন কিন্তু সব লোকগুলো তার ছিল অত্যন্ত দুষ্ট কিন্তু গেছিল গিয়ে সেখানে অবস্থান করে যে বলতে দেখা দেওয়া হয়নি পাঁচ মিনিট অনেক যেই হরি কথা শুরু করেছেন সময় বন্ধ করো বন্ধ করো সব কথা শুনবো না কোলাইট করে ঢাকা যত শ্লোক গুণান বাধা প্রস্তুয় গ্রাম্য কথা বিধাতা শ্লোক বলছে ভাগবত যেখানে দেখবে উত্তম শ্লোক ভগবানের কথা হবে लिकुईडन क्या एकदिगो उल्ट গিয়ে একাবারে এই মাদ্রাকর্ষণ কে কাটিয়ে পুরো গিয়ে অরবিট এ ক্যালকুলেশন করা ওখানে গিয়ে ছেড়ে যারা পড়েছে তারা ছাড়া এসব বুঝবে ওই অরবিটে গিয়ে উপগ্রহকে ছেড়ে দেবেলা পৃথিবীকে বুঝাই বললাম ভারত রকম পুরো গ্লোভটা ঘুরছে ওকে এমন জায়গায় রেখে দিল যেখানে যেখানে ভারত ঘুরবে সেখানে সেখানে ওই উপগ্রহটা ওর মাথায় থাকে কথা বুঝে গেল ওই উপগ্রহ থেকে ক্যামেরা দিয়ে কাটাতে হচ্ছে ভগবানের কাছে যেতে গেলে মায়া পাগল হয়ে কালকে যদি সকালে ছয় পায় একটা আলোচনা করো ভক্তিপথা ইহক কণ্ঠক কোটি রুদ্ধ কোটি কোটি কাঁটা ভগবানের কাছে যাওয়া তো সোজানো যাওয়া। কত বড় কথা কোথায় ভগবান কিন্তু যাওয়া যায় আমাদের গুরুবর্গ গেছে মহাপুরুষ গান গেছে মহাজন জেন গত সব যাওয়া যায় তো ভবা বর্গ ভমত সুন্দর যদি তদৈব সদ্গত তখন তার অন্তরে চিত্তবৃত্তি ঘুরে যায় তদৈব সদ্গত পরাবরী জাতি তোমাতে তখন মনোনিবেশ হয় তোমাকে বুঝতে পারে ভক্তের মুখে সমন করতে করতে ধীরে ধীরে এভাবে সমস্ত প্রশংসা করলেন কে মুচুকুন্দ মুচুকিন্দ ভগবানকে পরিক্রমা করে কৃষ্ণ করতে অনুভূত হয়ে এই খাকু বংশ আজকের নন এই সত্য যুগে খাকুবংশ মুচুকুন্দ কৃষ্ণকে প্রদক্ষিণ করলেন প্রণাম করে গুহা থেকে নির্গত যাই হোক বেরিয়ে দেখছেন ছোট ছোট বিশ্বকর্মা সেখানে সেখানে গিয়ে পুরো সমস্ত মথুরাবাসীকে সেখানে পৌঁছে দিলেন এর মধ্যে ভঙ্গ হয়ে যাবে কটা হয় যদুত্তম সপুরম পুনরায়ত সমুদ্র পরীক্ষা সমুদ্রের পরীক্ষার মধ্যে সেই যে निर्माण करुद्र परीक्षा पुनरा गल भगवान श्रीषे श्रोता बैधर्धर्व राज कन्या के रुकिणी के कृष्ण तरह कथा রুকি ভাই দাদা সে কিছুতেই কৃষ্ণের সঙ্গে বিয়ে না পিতা চিন্তা করলেন কৃষ্ণের সঙ্গে বিয়ে দেওয়া উচিত বৈষ্ণব এরা একমাত্র বুঝি তো ভগবান কৃষ্ণ ছাড়া কেমন তো ও বেটাকালাগালে কৃষ্ণকে দেবো না কৃষ্ণকে আমি দেবো আমার বরঞ্চ দেবো ওই যে শিশুকালের সঙ্গে বিয়ে দেবো তা ম এই ভাবে লড়াই আরম্ভ হয়ে কিছুতেই দেবে না তো রাজা চিন্তা করছে ছেলেটাকে খোয়াবো এদিকে কন্যাটাও এরকম বিপর্যস্ত হয়ে যাবে যা না পাচ্ছে করবো কি করবে তখন তারা তারা সব ওই যে শিশুপাল সব বাহিনী তার সঙ্গে সঙ্গে সমস্ত ওই যে জরাসন্দ সব ফুল টুপ সব চলে এসে ওখানে যে রাজাগণের থাকবার ব্যবস্থা করে দিয়েছে। এদিকে রুক্ষিণী রেখে অঝরে কাঁদছেন রুক্ষিণী অনন্য স্মরণ নিয়েছেন কৃষ্ণের কৃষ্ণের ছাড়া তিনি কাউকে তো গ্রহণ করবেন না কিন্তু আজ দিনটা তো কি করব। সঙ্গে সঙ্গে এক ব্রাহ্মণকে একটা চিঠি দিয়ে প্রার্থনা করে পাঠিয়েছেন যাও দ্বারকায় গিয়ে কৃষ্ণকে খবর দাও যে আজ আমার এরম অবস্থা সেইখানে গিয়ে সেই চিঠি যা আছে তিনি লিখেছিলেন সেই সংবাদ দিয়ে ব্রাহ্মণ সেখানে গিয়ে দিল দেয়া সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেই চিঠি দেখে বলেন যে তাকে বলে দেবেন যে আমারও হৃদয়ের অবস্থা এরকম আমিও চিন্তায় রয়েছি তার আর শুধু একা চিন্তা নয় কোনো আমি যা করা দেখছি কি করা যায় আমিও চিন্তায় মরে যাচ্ছি রুক্মিণী চিঠির মধ্যে অনেক কিছু লিখেছিলেন তার মধ্যে দুই একটা আমি আলোচনা করি রুক্মিণী এবার প্রথম লাইন একবার শুরুতেই প্রভুকে লিখে কৃষ্ণকে বিশতি চিত্রে गुनान भवन हे कथा देखते सुंदर शैन निर्विशी हरत अंग হৃদয়ের তাপ যেন তোমাকে চিন্তা করে শীতল হয়েছে নির্লজ্জের মতো আমি জানি লজ্জার ব্যাপার তুমি পরম পুরুষ তোমার চিন্তা করা আমার লজ্জার ব্যাপার কিন্তু আমি কি করব আমি বিবস হয়ে গেছি আমার এখানে লজ্জা ফজ্জা কোনো কাজ হচ্ছে না আমি কি আমি মরেই যাবো কি করব। रूपम दृशम सब पे जरा चक्ष जो चोख वस्तु आ चोक से कि चक्षुष्म मानुसो चोख दिए कृष्ण के देखते पायना साधु के देखते पायना कहा जावा की देख देखे আর কানটাকে বলা হয়েছে কি মধুরের ইদুরের গত ইত্যাদি সব ভাগবত সুন্দর সুন্দর সব কথা হ্যাঁ সেই ভাবে এইভাবে প্রার্থনা করেছেন বৈধবী কন্যা কে ব্রাহ্মণের মাধ্যমে সিদ্ধালি পাইচারি করছেন কখন ব্রাহ্মণ হাসবে সকাল উঠে হয়ে গেল পাইচারি করছেন পাইচারি হঠাৎ দেখেন ব্রাহ্মণ আরে আনন্দে সে গিয়ে বামন গিয়ে যেই খবরটা দিয়েছে সঙ্গে সঙ্গে গলা থেকে ভালো হয়েছে কৃষ্ণ করেছে কথা দিয়েছে চিন্তা নেই কৃষ্ণ কি করলেন রথপত সাজ রথপথ সাজিয়ে করলেন সমস্ত এবার রথপত নিয়ে বড়রাম চিন্তা করলেন ভাইটাকে একা ছেড়ে দেওয়া যায় না কখন এই ঝামেলা পড়তে যাবে কখন কি হবে ছোট ভাই আমিও যাইছি কখন কি বলা যায় ছোট ভাই হরগৌরী যেতে হয় সেখানে গিয়ে পূজা দিয়ে দেবীর কাছে প্রার্থনা করত করে সেখান থেকে খেতে এই হলো সুযোগ যখন ওই ধীরে ধীরে থালা নিয়ে ফল ফুল নিয়ে সব দলব দেবে যাবে কৃষ্ণ এসছে আসে কৃষ্ণ কায়দা করে আসবে একটু কায়দা করে এরকম ঘোপাটাকে একটু ঘোমটাকে করার নাম করে ঠিক করে হাতটা তুলেছে কৃষ্ণ উপর দিয়ে এসে রথে করে এরকম ছেলে নিয়ে গেল নিয়ে গেল ওই চড়া সুন্দর থেকে আরম্ভ করে শিশু পাল ফুল রেগে আগুন মার এগুলোকে যতদিন পৃথিবী থাকবে শান্তিনি হ্যাঁ আমাদের শিশুবালের সঙ্গে বিয়ে দেবো এখানে আর রুকি সঙ্গে নিয়ে এবার রথ চলছে যোগ আর তারা করছে এদিকে সব লড়াই আরম্ভ গেল পেছন থেকে মারছে কৃষ্ণ রথামিয়ে সবাইকে একটা একটা করে মারছে लड़ाई रुखी रुखी के पराजित कर सब शेषेक ने बोल कृष्ण बीजू बोल चुपचाप चुल काटले करोये বিদর্ভ নগর থেকে প্রতি নিয়ে ফিরবো আর যদি না ফিরি আর ফিরবো না ভালোই হয়েছে আমাদের কেউ ভাল সেখানে গিয়েও আর ফিরলো না লজ্জা যা বলেছে তো এইসব অনেক কথা এইভাবে ধীরে ধীরে চলে গেলো সেই সব আর রুকিনী কাঁদদেরামগুলো ভাইকে অন্তত মেরো না মেরে ফেললে আমার তো দাদা হয় তো মারল না ছেড়ে দিল কিন্তু থেকে ছাড়ে অনেক কথা সে সমস্ত হলো হওয়ার পরেতে তারপর রুকিনী ওখানে গেল দ্বারকাতে দ্বারকাতে গিয়ে শুভভাবে যেরম অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো হলো তারপরে অনেক কথা আজকে মহারাজের ইচ্ছা হয়েছে অল্প অল্প কিন্তু স্পর্শ করে গেছি তা আজ আমাদের এখানে এই আলোচনা সমাপ্ত রেখে মহারাজের কিছু জীবনচরিত্র আলোচনা করা উচিত তার বিশেষ তিথি এখানে ব্যক্তি রয়েছেন চেণু জুষা মৃন্দাব কি সজ্জন পথঞ্চ হে ভেজু মুকুন্দ পদী সিমেছা কল্পে অতিানন্দ পাবনা বৈষ্ণব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম